মানবতার <muchas> সমাধানো حس في أعماقنا أعماقنا الإيمان إنسان هذا العصر يغمل روحه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شما نتدرشك পৃথিবীর যে প্রান্তে বসেই এইস বাংলার আলকুলার সিহত অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক দোয়া ও মোবারকবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম কোরআনকারিমে শির্কের প্রকার প্রকরণ কিভাবে উল্লেখ করা হয়েছে যেন মানুষ শির থেকে বাঁচতে পারে কারণ শির্কের চেয়ে বড় পাপ নেই শির্কের চেয়ে বড় জুলুম আর নেই আর শির থেকে মুক্ত না হয়ে গী ধার্মিকতারও কোন মূল্য নেই সমাজের দর্শক আমরা কোরআনকারিমে যে সকল শিল্পের বিবরণ দেখতে পাই অনেক সময় মুসলিম সমাজে অনেক সরল প্রাণ মুসলিম ভুল বুঝে বা না বুঝে এরকম শিল্কে নিপতিত হয়ে যান এই ধরনের শিল্কের ভিতরে একটা হলো শিরকুত্তাবাস আমরা দেখেছি মধ্যস্থ মানা এটা সকল শিল্পের মূল ছিল আরবের মুর্শেকদের শির আহলে কিতাব ইহুদি খ্রিস্টানগণ যে শির করেছেন একই ধরনের শির ছিল সেটা হলো আল্লাহ রহমত পেতে কাউকে মধ্যস্থ বলে ধারণা কল্পনা বিশ্বাস করা এই ধারণা থেকে অন্যান্য শির্কের উৎপত্তি হয়ে থাকে আমরা অনেক সময় এই মধ্যস্থ বলতে বাংলা ভাষায় ওসিলা শব্দটা ব্যবহার করি আর এই শব্দটার ভুল অর্থ আমাদেরকে ভুল ব্যাখ্যার ভিতরে নিয়ে গিয়েছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর তাকুয়া অর্জন করো আল্লাহকে ভয় করো আল্লাহ দিকে ওসিলা সন্ধান করো আল্লাহ তালার পথে জিহাদ করো ইমান তাকুয়া ওসিলা জিহাদ এই চারটে যদি আশা করা যায় তোমরা অনুসন্ধান করতে আসলে বিষয়টা ঠিক যেভাবে ইবল আল্লাহ নির্দেশের অপব্যাখ্যা দিয়ে আদম আলাইসালামকে ফল খাইয়েছিলেন ঠিক তেমনই একটা মিথ্যা এবং অপব্যাখ্যা অশিলা শব্দের অর্থ কি ভাষার পরিবর্তনে অর্থের পরিবর্তন হয় আমাদের বাংলা ভাষায় আড়াইশো তিনশো বছর আগে সন্দেশ শব্দটার অর্থ ছিল সংবাদ এখন আমাদের বাংলায় অধিকাংশ স্থানে সন্দেশ মানে এক ধরনের মিষ্টান্ন পুরাতন আরবি ভাষায় লাবান মানে ছিল দুধ ওরা আনে তাই বলা হয়েছে কিন্তু আজকাল আরব দেশে দেখবেন লাবান বলতে বলা হয় ঘোল এভাবেই ভাষার শব্দের অর্থের বিবর্তন পরিবর্তন ঘটে এরকমই পরিবর্তন ঘটেছে ওসিলা শব্দ আর ওসিলা শব্দটি যেহেতু ইসলামের সাথে জড়িত এটা ইসলামী অর্থ জানতে হবে আর এটা জানা খুবই সহজ আমাদের জন্য মুসলমানদের জন্য কারণ আমরা দিনের ভিতরে প্রতিদিন পাঁচবার আজানের পরে ওসিলা প্রার্থনা করি আমরা দোয়া করি মালিক এবং সালাতের মালিক আপনি মোহাম্মদ রসোসাল্লামকে ওসিলা প্রদান করুন ওসিলা অর্থ যদি মধ্যস্থ হয় তাহলে এই দুয়ার অর্থ কি দাঁড়াবে যে আল্লাহ না মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের কোনো মধ্যস্থ নেই আপনার কাছে যাওয়ার জন্য তাকে একটা ভালো মধ্যস্থ দান করো সম্মান দর্শক আপনারা বুঝতেই পারছেন এটা কখনোই এই দোয়ার অর্থ হতে পারে না সমান দর্শক মূলত ওসিলার সাথে কোনো সম্পর্কই নেই আরবি ভাষায় ওয়াসালা এসে ওয়াসলান ওসিলাত এর অর্থ হল কারো বা করুকার রুবান আপনারা প্রাচীন আরবি অভিধানগুলো দেখেন কোরআন কেরিমের তফসির গুলো দেখেন ওসিলা অর্থ নই নৈকট্ট আর এই নৈকট্য বুঝলেই আপনি দেখবেন এই দু অর্থ বুঝে গিয়েছেন আল্লাহ আপনি আমাদের প্রিয় রসুল্লাহ নৈকট্য প্রদান করুন এজন্য অন্য হাদিসে বলা হয়েছে ওসিলা হলো আল্লাহর সর্বোচ্চ নৈকট্যের মর্যাদা যেটা একজনই পাবেন এবং তিনি মোহাম্মদ রসোল উল্লাহ সম্মানিত দর্শক তাহলে ওসিলা অর্থ হল নৈকট্য আল্লাহর নৈকট্য অনুসন্ধান করতে বলেছেন তাকুয়া সাধারণত পাপ থেকে আত্মরক্ষা করা তাকুয়ার আবিধানিক অর্থই হলো আত্মরক্ষা করা যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট কাজ না করা যে কাজ না করলে আল্লাহ অসন্ত করা এটি হলো মূলত তাকুয়া অর্থাৎ ফরজ অজে ভালাল হারাম পর্যায়ের বিষয় আর এর পরের বিষয় হলো অতিরিক্ত নেকামল আল্লা নৈকট্যের প্রতিযোগিতা করা যেটা রসল সালাম অন্যসালাম বলছেন আল্লাহ আল্লাহ বলেছেন মা তাকার আলাই। আমার বান্দা আমার নৈকট্য অর্জন করবে আমার অলি হবে প্রিয় হবে এই জন্য আমার সবচেয়ে প্রিয় বিষয় হলো আমি যেটা ফরজ করেছি নৈকট্য অর্জনের জন্য কর্ম করতে থাকে তখন আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি আমরা এটা অপব্যাখ্যা করে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ ধরার কল্পনা করে আরবের মুসিদগণ এবং নৈক্যার একটা অন্যতম কারণ এটা আপনার অসিলা আপনার কর্মটা আপনার অসিলা কিন্তু কোনো ব্যক্তি আপনার এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থ করবেন এটার কল্পনা করলেই ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি যদি কল্পনা করেন আপনি আল্লাহর বান্দা আল্লাহকে ডাকছেন অথচ আল্লাহ তালা আপনার ডাক শুনছেন অন্য কারোর সুপারিশ অপেক্ষা করছেন তাহলে তো আপনি আপনার রবের ব্যাপারে জঘন্য একটা খারাপ ধারণা পোষণ করলেন যা আপনার ইমানকে নষ্ট করে দিল আপনি শিখতে হলে কারোর কাছে যাবেন এটাও আপনার অশিলা আপনি আল্লাহর মহব্বত নিয়ে কারোর কাছে যাবেন এটাও আপনার অশিলা অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের একটা কর্ম আপনি আল্লাহর মহব্বত নিয়ে দেখা করার জন্য জিয়ারাত করার জন্য কারোর কাছে যাবেন এটাও আল্লাহর নৈকট্যের একটা কর্ম কিন্তু কোনো ব্যক্তিকে ওই ব্যক্তি আল্লাহ এবং আপনার মাঝখানে মধ্যস্থতা করবেন বা কাও মধ্যস্থতা না করলে আল্লাহ আল্লাহলা হয়তো আমারটা গ্রহণ করবেন না এই চেতনায় সকল শীর্কের মন সমিত দ্বিতীয় শির্ক ছিল আরবের কাফেরদের ক্ষমতার শীর্ষ কাফেরা মনে করত সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা এক ব্যক্তি তারা স্বীকার করত। তো তারপরেও তারা মনে করত যে আল্লাহ তালা কিছু নিকার মানুষকে কিছু ক্ষমতার অংশীদারিত্ব দিয়ে দেন যেটা আমরা সহিমুসুল্লাহ দেখেছি হদের সময় তারা তালবিআতো লাভ আল্লাহ আল্লাহ তাদের কিছু ক্ষমতা ভান্ডার আছে সম্মানিত দর্শক আমরাও অনেক সময় আল্লাহ কারামতের দলিল দিয়ে মনে করি যে ওই কারামত তার ক্ষমতা তার ভিতরে বোধহয় কল্যাণ ক্ষমতা আছে কল্পনা করা বিশ্বাস করা সকল অলৌকিক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহ এই ক্ষমতা কাউকে দেন না আল্লাহ এই ব্যাপারে অনেক উদাহরণ দিয়েছেন কোরআন দুনিয়ায় একজন মানুষ তার লক্ষ কোটি টাকা আছে সে কি তার চাকরকে এই টাকার ভান্ডারে চাবি দিয়ে যায় ইচ্ছা করলে ব্যবহার করতে পারে কখনোই করেনা আল্লাহ কোরআনে বিভিন্ন থেকে এগুলো বলেছেন সম্মানিত দর্শক আল্লাহর প্রিয় বান্ধা মানে কি আল্লাহর সৃষ্টি আল্লাহর মাকলুক আল্লাহর দাস আল্লাহ তাকে ভালোবাসতে পারেন একজন পারবে এই কল্পনা কি মানুষ করতে পারে তাহলে আল্লাহ রব আলম তিনি কেন ক্ষমতা দিবেন কোরআনে বারবার বলেছেন না ফেরস্তাদের দায়িত্ব দিয়েছেন কোন ক্ষমতাদের বৃষ্টির ফেরেস্তা আছে মালাকুল মৌত আছে কিন্তু কেউ যদি মনে করে হায়াত মহুত মালাকুল মহতের কাছে চাইতে হবে এটা শির আর কোনো মানুষকে আল্লাহ কোন দায়িত্বও দেননি ক্ষমতাও দেননি কাজে এই ক্ষমতা শির অধীত যুগের মানুষদেরকে শিরকে নিপতিত করেছে আমরাও অনেক সময় না বুঝে অনেক সময় কারামত বা মসজিদার উঁচু দিয়ে ক্ষমতা ভান্ডার মনে করি এবং একইভাবে শিরকে নিপতিত হয় সমাধের দর্শক কোরআন এবং হাদিসে অন্য যে আরেকটা শিরকের কথা বলা হয়েছে সেটা হলো শিরকুলে আইল জ্ঞানের শির আল্লাহ কোরআন বার বার বলেছেন অলৌক জ্ঞান জানেন না আল্লাহ কিন্তু এটা বলেননি আল্লাহর মতো গায়েবের আলম কেউ জানেন না তা বলেননি গায়েবের যে অলৌকিক জ্ঞানটা এটা আল্লাহ ছাড়া কেউই জানেন আরবের কাফেররা এই ধরনের আংশিক গাইবে এলেম দাবি করত তাদের পুরোহিত কাহেন গণক ঠাকুরদের জন্য যেটাকে বারবার আল্লাহ রসুল শিখ বলে গণ্য করেছেন কারণ গাইবের এলেম অলৌকিক এলেম গোপন এলেম ভবিষ্যতের এলেম আল্লাহ ছাড়া কারোরই নেই কাজে কারো আছে বলে কল্পনা করাটাই শিখ সমাজে দর্শক সময় হলো একটু বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকুন অটোবিরতির পরেই আপনাদের কাছে ফিরে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। The students of Islamic International School So best to be with them I don't know about you I know about me I'm proud because I'm growing in islam everywhere I see and on TV people talking drive about away. জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈকুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে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 সম্মানিত দর্শক বিরতির পরে ফিরে এলাম আপনাদের কাছে আমরা আলোচনা করছিলাম করআন এবং সুন্নায় বর্ণিত শির্ক গুলো নিয়ে কোরআন এবং সুন্নায় যে সকল শির্কের কথা বলা হয়েছে স্পষ্ট ভাবে অথচ আমরা অনেক সময় না বুঝে সেই শিরকে নিপতিত হই সেগুলো কি কি এবং কিভাবে আমরা এই শির থেকে মুক্ত হব। হবো হাজত আলি সালাম তার যে কথা প্রচলিত ইঞ্জিলে আমরা পাই সেখানেও তিনি বলেছেন গায়বের জ্ঞান তার নেই কে আমদ কখন হবে কি অবস্থা হবে তিনি কিছুই জানেন না অতিভক্তির প্রাবল্যে খ্রিস্টানগণ তীর্থবাদী তত্ত্ব দাবি করলেন তারা কয়েকটাকে বিষয়ে দাবি করলেন যেটা আমরা তাদের নাইসিন ক্রিডের ভিতরে দেখতে পায় অর্থাৎ খ্রিস্ট ধর্মের মূল কেলেমা বাকিদা যেতা। তারা বিশ্বাস করেন এইসামাসি আল্লাহর নূর আল্লাহ তিনি এসেছেন নজবিল্লা কাজেই আল্লাহর জ্ঞানের তিনি মালিক আল্লাহ তালার যে জ্ঞান জ্ঞানের তিনি দৈহিক প্রকার এই বিভিন্ন অতিভুক্তি দিয়ে তারা দাবি করতেন অলৌকিক গায়বের জ্ঞানের মালিক এইসামসি নাউজ বি যেটা মসি নিজেই প্রতিবাদ করেছেন এই প্রতিবাদটাকে ঠেকাতে তারা করেছে। আমরা যখন বাইবেলের কিংস ভার্সনাইজড ভার্সন দেখি সেখানে দেখি ইসামসি বলছেন কেয়ামতের কথা কেউ জানে না নাও জানে না তিনি যে জানেন না ইসামসি জানেন না এটা ডিলিট করে দেওয়া হয়েছে মুছে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী ভার্সন গুলোতে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে ওটা যোগ করা হয়েছে কারণ তারা জালিয়াতি করে দাবি করার করেছিল। বিভিন্ন অজুহাত দিয়ে ঈসা আলী ইসলামের দাবি করার চেষ্টা করেছিল সম্মানিত দর্শক এই বিশ্বের অনাদি অনন্ত অলৌকিক এলেম একমাত্র আল্লাহর কারণ এটা তিনি রব তিনি এই এলেম না হলে রব হবেন কি করে প্রতিপালন করবেন কি করে আর যেহেতু প্রতিপালক আর কার প্রয়োজন নেই আর এই এলেমও আর কারোর জন্য দরকার নেই আর আমরা বর্তমানে অনেক সময় রসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার আতিশয্যে অথবা কোন নেকর মানুষের প্রতি ভালোবাসা আতিশয্যে তার জন্য অলৌকিক গায়বী জ্ঞানের দাবি করি আল্লাহ তালা কর আনকেরিমে এই ধরনের অতিভক্তি নষ্ট এবং বিনষ্ট করে তৌহিদ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আয়াতে রসুলামকে বলেছেন হে রসুল আফুল আমি যদি গায়েবী জানতাম তাহলে তো আমার কোনো ক্ষতি হত। না আমি জানতাম ওদের মাঠে যে আমার দাঁত ভাঙতে আমি যেতাম না যদি আমি আমার কোন অকল্যাণ কেউ করতে পারত না আমি দুনিয়ার যেখানে যে আছে সব জমা করেতাম করে যেতাম খুব সহজ একটা স্বাভাবিক প্রকৃতি গ্রহণ করে এমন একটা যুক্তি আমি গায়েব জানি না আল্লাহ অন্যান্য আয়াতে বারবার বলেছেন হের আপনি বলে দেন আমি গায়েব জানি না কারণ অলৌকিক জ্ঞান জানার এই দায়িত্ব তিনি কেন নেবেন এটা তো রুবুয়াতের দায়িত্ব সেজন্য তো আল্লাহ তালা আছেন দাওয়াতের জন্য যেটা দরকার আল্লাহ তাকে ওই রকম জ্ঞান দিয়েছেন ওহির মাধ্যমে অনেক গোপন কথা শিখিয়েছেন যেটা তার দায়িত্ব পালন করার জন্য প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ তালার অলৌকিক অনাদি অনন্ত ভবিষ্যৎ অতীতের জ্ঞান এটা আল্লাহ নিজের জন্য এই জ্ঞানে আল্লাহর সাথে কেউ শরিক আছেন এটা বিশ্বাস করাটায় শীল অন্য একটা হাদিসে আসছে এমনি হজরাতি রাহমাউল্লাহ হাদিসটাকে হাসান বা সোহি বলেছেন যে একজনের উঠ হারিয়ে গিয়েছিল উট খুঁজে পাচ্ছে না রসুলামের কাছে এসে বললো তিনি বলতে পারেন তোমরা খোঁজো এক বেদিনের কথা কোথায় কারণ কুসংস্কার হ্যাঁ আমি গায়ব জানি না তবে আল্লাহ আমাকে এই মাত্র জানালেন যে তোমার উটটা অমুক জায়গায় গেলে পাবে কাজেই আমরা এই শিব যেটার ভিতরে আহলে বিশেষ করে খ্রিস্টানগণ নিপতিত হয়েছেন অতিভক্তির মাধ্যমে আমরা যেন এরকম নিপণীত না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন সম্মানিত দর্শক শির্কের ভিতরে একটা বড় শির্ক হলো যে এবাদত মাধ্যমে মানুষ আল্লাহর সাথে শরিক করতো আগের জামানা থেকে সাজদা আগের জামানা মানুষেরা চাঁদ সূর্যকে সাজদা করত। আল্লাহর বড় নিদর্শন তাকে তাহিম করে পুরোহিতদের সাজদা করতো হাদিসে এসেছে তারা পুরোহিতদেরকে তাহমি চেষ্টা করত। মোতাবাতের হাদিস প্রায় পনেরো ষোলো জন সাহাবি থেকে বর্ণিত সিরিয়ায় খ্রিস্টানগণ ছিলেন ইহুদিগণ ছিলেন তারা তাদের পুরোহিত গুরু ঠাকুর তাদেরকে করত। আল্লাহ আনকারি মেও নিষেধ করেছিল তারা তাদের পুরোহিতদেরকে রব বানিয়ে ফেলতো হাদিস সৈফ রসুল্লাহ খবরদার সাহাবিরা কেউ কেউ সিরিয়া থেকে এসে রসুল্লাহ সাল্লামকে চেষ্টা করতে গেলেন ইয়ারসোলাল্লাহ তারা তাদের ধর্মগুরুদের সাজদা করে আর আপনি তো তাহলে আল্লাহ রসুল আপনি অধিক যোগ্য না খবরদার আল্লাহ ছাড়া কাউকে করা যায় না সম্মানিত দর্শক আল্লাহ কোরআন এর জন্য বলেছেন আনাল মসজিদ সেজদা করার কাজ সেজদা এটা শুধুমাত্র আল্লাহর জন্য কাজে আল্লাহর সাথে কাউকে দেখো না কাউকে ইবাদত না। সম্মানিত দর্শক আর একটা শির যেটা কোরআনকারিমে বারবার বলা হয়েছে শির ক্ষুদ আহ আল্লাহ তালা কোরআন কেমন শির মূলত দোয়া বলেছেন কারণ শিরকের মূল রকমের। একটা হলো খুব বড় বিষয়ে যেখানে ছোটখাটো আল্লাহর প্রিয় মানে কিছু করতে পারে না আর একটা সাধারণ বিষয় সাধারণ বিষয় আল্লাহকে বিরক্ত করার দরকার নেই খুব বড় বিষয় হলে আল্লাহর কাছে ডাকতো যেমন সাগরে গেলে আল্লাহ কোরআন করিম অনেকবার বলেছেন সাগরে গেলে উত্তাল তরঙ্গ যখন জীবন বাঁচেনা আল্লাহকে ডাকতো কিন্তু যখন বাড়িতে এসতো ছোটখাটো বরকত বিপদের জন্য দেবতাদের ডাকতো কোরআন কথা বলে তারা আল্লাহ আল্লাহ রসুল দিন নিয়ে আসলেন আল্লাহ ইনকান কা যখন দিন তাউদ নিয়ে আসলেন তখন কাফেরা বলতো দোয়া করতো আল্লাহর কাছে আল্লাহ যদি মোহাম্মদ সাল্লাম যে দিন নিয়ে সত্য দিন হয় তাহলে আমাদের গজব দিয়ে পাথর দেন। না বলে তারা বলছে যদি মহম্মদ সাল্লাহ দিন সত্য হয় আমাদের উপর পাথর নিক্ষেপ করে আল্লাহ তালা কোরআন কের বলেছেন তোমাদের উপর পাথর আসতো কিন্তু দুটো কারণ আসে না তোমরা শির্কের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করো ক্ষমা চাও আর একটা লোক তোমাদের ভিতরে রয়েছে আল্লাহ অন্য আল্লাহ তোমাদের কোন গুরুত্বই দিতেন না তোমাদের ধ্বংস করে দিতেন শুধু তোমাদের দোয়ার কারণে আল্লাহ আমরা অনেক সময় গুনাগার মোমেন মনে করি আমরা গুনাগার আল্লাহর ডাকবো হয়তো শুনবে না আল্লাহ কা শ্রবণ করেন অনেক দোয়া কবুল করেন আল্লাহ করেন আল্লাহ তার গুণাগার শুধু নয় যেটা আল্লাহ বলেছেন কাজেই মোমেন দোয়া করবে একমাত্র আল্লাহর জন্য দোয়ার ক্ষেত্রে শীত কিন্তু সবচেয়ে বেশি আমরা যত দেখি মুর্শেকদের আল্লাহ উল্লেখ করেছেন দোয়া আল্লাহ নাম দুনিহী ডাকে অর্থাৎ বিপদে আপদে পড়লে তারা তাদের দেবতা ডাকত আর অন্যান্য যত শির্ক আছে যেমন স্যাজদা করা মানত করা তাদের সামনে ফল মূল প্রাণী দিয়ে দেওয়া যেটা বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এগুলো মানদ উৎসর্গ স্যাজদা এগুলো সব হলো যেন দোয়াটা দেবতা গ্রহণ করেন এজন্য সির্কের মূল বিষয়ই ছিল চাওয়া দোয়া ডাকা তাদের কাছে সাহায্য চাওয়া যেন তারা নেক নজর দেন তাদের ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে সুপারিশ করে চেয়ে এনে দেন এজন্য আল্লাহ ছাড়া কাউকে ডাকা প্রার্থনা করা হল শিখ আল্লাহ কোরআন প্রথম সুরায় আমাদের প্রথম শেখাচ্ছেন ইয়া ইয়া কেন আল্লাহ শুধুই একমাত্র আপনারই আবাদত করি আপনার কাছেই সাহায্য চাই সম্মানিত দর্শক দোয়া বা চাওয়া প্রার্থনা সাহায্য চাওয়ার দুটো দিক আছে একটা হলো লৌকিক আর একটা হলো অলৌকিক লৌকিক চাওয়াটা নাস্তিক আস্তিক সকলেই চায় একটা মানুষ বিপদে পড়েছে ভাই আমাকে কিন্তু বিশ্বাস জাত যে চাওয়া প্রার্থনা এটা শুধু বিশ্বাসীরা করে এবং যে যার ভিতরে অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করে তারই করে যেমন একজন বিশ্বাস করে যে একটা পাথর অথবা একটা মূর্তি অথবা একটা গাছ অথবা একটা লাঠি অথবা একটা ঘর এর ভিতরে অলৌকিক ক্ষমতা আছে সে সেখানে যে চাই আবার অন্য একজন বিশ্বাস করে এর ভিতরে কিছু নেই সেটাকে অপমান করতে পারে সে তাকে লাথি মারতে পারে পানি ঢেলে দিতে পারে তাহলে বিশ্বাস জাত অলৌকিক প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহ ছাড়া কারোর জন্য হলেই সেটা শিখ যেমন আপনি পানিতে ডুবে যাচ্ছেন আপনি চিৎকার করিয়া সবাই বা চাও এটা জাগতিক চাওয়া এটা আস্তিক নাস্তিক সবাই বলে। কিন্তু আপনি যদি কল্পনা করেন যে দূরে একজন মানুষ আছে ধারণা নিয়ে আপনি ডাক দেন অমুক ব্যক্তি আমাকে বাঁচাও আপনি মনে করছেন তিনি হয়তো জীবিত বা মিলিত অমুক জায়গায় আছেন তিনি ডাক শুনবেন এটা শীল অথবা আপনি যদি এমন মনে করেন যে আল্লাহর কোন বান্দা আপনি যেখান থেকে ডাকেন শুনতে পান এটাও শীল দূরে ডাক শোনা সবকিছু জানা একমাত্র আল্লাহ রুবুবিয়াতের ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলছেন বান্দারা যখন আমার কথা জিজ্ঞাসা করে আমি বান্দার কাছে আছি বান্দা আমাকে ডাকলেই আমি সারা দেব আল্লাহ তাল্লাহ মহান মহান ওয়াদা মহান করুণাকে অবমূল্যায়ন করে আমরা জন্য কোথায় কোথায় কোথায় কোথায় কোথায়। আল্লাহ সাথে করছি আল্লাহর দয়া থেকে নিজেদেরকে বঞ্চিত করছি নিজের মানবতাকে মানবতা করছি সম্মানিত হয়তো হতে পারে বিপদ কাটছে না আমরা কোরআনকারিম দেখি ইউনুস আলহ ইসলাম কত কঠিন বিপদে পড়েছে জীবনের শেষ মুহূর্ত একটা মাছ তাকে জানতু গিলে ফেলেছে কয়েক মুহূর্তের ভিতরে অক্সিজেন বন্ধ হয়ে হয়তো মারা যাবেন শেষ মুহূর্তে তিনি ডেকেছেন আল্লাহ তাল্লাহকে কোন মহ আমি অন্যায় করে জুলুম করেছি আপনি মাফ করে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন ইব্রাহিম আলি সেই কঠিন আগুনে কার সাথে কথা বলেছেন আয়ুব আলি ইসলাম তার বিপদের ভিতরে কাকে দেখেছেন আমাদের সাল্লাম বুহাই কাফেররা ঘিরে নিয়েছেন কার কথা বলেছেন আমরা তার কাছেই যাব। শিখতে আমরা কারোর কাছে যেতে পারি কিন্তু চাইতে চাওয়া পাওয়া নির্ভরতা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তাও ফিক দান করুন আমিন অমা তো ফিকি আল্লাহ আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি হয়তো অন্য পর্বে আবার দেখা হবে ওসলআনাত সাম সোহ্লা শ্রী মল রোহমিয়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 পৃথিবীর বড় বড় থেকে সাথে থাকুন আপনার জাকার্ত দানের অর্থ পাঠাতে পারেন আই আর নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক 3401, 0241, बेमेल मानव